বলার হয়ে থাকে যে যে সুদ ঘুষ বা অন্যান্য হারাম কাজ করে আবার ফরজ সালাদে তার সালাত হবে না তাহলে কি সালাত আদায় করবে না তার সালাত কবুল হবে না হাদিস থেকে আমরা এটা হলো বিধান কিন্তু তিনি সলাৎ ইবাদত সবগুলোই তিনি করবেন কোনো কাছ থেকে কাছ থেকে তাকে আপনি কথা বলছেন আপনি সলাৎ আদায় করার দরকার নেই না তিনি সলা করবেন তিনি দান করবেন সবটাই করবেন হতে পারে যে আল্লাহ একদিন করলে তবাক তাকে তার এই যে তার গুলো আজারুল্লাহ করতে পারেন এজন্য তার তার তবাক একটা সুযোগ থেকে যাবে এবং তাকে উপদেশ দেওয়া হবে কিন্তু তিনি সলা আদায় করবেন না সিয়াম পালন করবেন না হইজ করবেন না এই বিধান শুদ্ধ নয় এই বিধান শুদ্ধ নয় তবে তিনি ইসলামের সাথেই নিজেকে ইসলাম থেকে সম্পূর্ণ নিজেকে দূরে সরিয়ে নিয়ে এই কাজটি শুদ্ধ নয়